ইবনু আব্বাস রজিউল্লাহ তায়লা আনহু হতে বর্ণিত তিনি বলেন কোনো এক রাতে আমি নবী সাল্লুসাল্লাম এর সঙ্গে সালাদ আদায় করতে গিয়ে তার বাম পাশে দাঁড়ালাম তিনি আমার মাথার পিছনের দিক ধরে তার ডান পাশে নিয়ে আসলেন অতঃপর সালাত আদায় করে শুয়ে পড়লেন পরে তার নিকট মুওয়াজ্জিন এলে তিনি উঠে সালাত আদায় করলেন কিন্তু নতুনভাবে উজু করলেন না